মালিক বিন দিন ও মুজাহিদ রহিমাহুল্লাহর সূত্রে নিচের উক্তি বর্ণনা করেছেন তবে মালিক বিন দিন রহিমাহুল্লাহ এবং মুজাহিদ ছাড়াও অনেকেই এই উক্তি উল্লেখ করেছেন আর সামান্য পরিবর্তিত রূপে হাসান আল বস্রী রাহিমাহুল্লাহ আবিবাকর আল মুজায়নি রাহিমাহুল্লা সহ সালাপদের অনেকেই এই উক্তিটি করেছেন উক্তিটি হল আমরা যেই দিনগুলো অতিক্রম করছি তার মধ্যে এমন কোনো দিন নেই যা বলে না হে আদম সন্তান আমি আজকে তোমার কাছে এসেছি কিন্তু বিচার দিবসের আগ পর্যন্ত আমি আর ফিরে আসব না তাই তুমি সতর্কতার সাথে ঠিক করো আজ কি করবে যখন এই দিন শেষ হয়ে যায় তখন তাকে গুটিয়ে নেওয়া হয় এবং এতে সিল মেরে দেওয়া হয় আর ক্যামত দিবসে মহান আল্লা কর্তৃক এই সিল উঠিয়ে নেয়ার আগ পর্যন্ত এটি অবস্থাতেই থাকবে অন্য একটি বর্ণনায় এই দিনকে সাথে তিনি বলেছেন এই দিন আমাদেরকে ডেকে বলে হে আদম সন্তান আমি তো আমাদের মেহমান আর মেহমানরা হয় তোমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে অথবা দুর্নাম করে বিদায় নেয় হয় তারা তোমাকে অতিথিপরায়ণ বলে অথবা নিচু মানসিকতার ব্যক্তি হিসাবে উল্লেখ করে তারা তোমার সম্পর্কে হয় ভালো বলে না হয় খারাপ কিছু প্রচার করে দিন আর রাতও ঠিক একই রকমই মেহমানের মতো তারা হয় তোমার পক্ষে সাক্ষী দেবে আর না হয় তোমার বিপক্ষে সাক্ষী দেবে আবার দিন আর রাতকে দুইটি গুপ্ত ধন সাথে তুলনা করা যায় তাই আমাদেরকে প্রতিটি দিন এবং রাতকে অতি সতর্কতার সাথে কাজে লাগাতে হবে গুপ্ত ধন পেলে তার প্রতি আমরা যেমন যত্নশীল হতাম এই দিন আর রাতের বেলায়ও ঠিক একইভাবে যত্নশীল হতে হবে কারণ আমাদের অস্তিত্ব খুব অল্প সময়ের জন্য আমরা আমাদের সময়গুলোকে যেভাবে ব্যয় করব আমাদের দিন ও রাতগুলো ঠিক সেইভাবেই অতিবাহিত হবে সময় আমাদের প্রধান সম্পদ আমাদের ইনভেস্টমেন্ট আমাদের জীবন একটি রাস্তার মতো যা আমাদেরকে হয় জান্নাতে না হয় চাহান্নামের দিকে নিয়ে যাবে দিন আর রাত সবই হচ্ছে ইবাদতের জন্য তবে দিনের বেলায় আমরা জীবিকা অর্জনের জন্য ব্যস্ত থাকি তাই রাতের সময়টুকু আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ একবার আমি শায়েক এ বিন কদ এর সাথে হজ করতে গিয়েছিলাম আল্লাহ জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে দিন উনি হচ্ছেন আমাদের সময়ের একজন হকপন্থী ইমাম যিনি সত্যের প্রচার করতেন অনেক বছর আগে তিনি ইফতার অর্থাৎ সরকারি ফতোয়া বিভাগের ওলামাদের অন্তর্ভুক্ত ছিলেন তখন হয়তো আমাদের অনেকে জন্মই হয়নি একবার তিনি কিছু ব্যাপারে তার বক্তব্য প্রদান করেন এবং তার পরেই ওই উলামা পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন তবে নির্ভরযোগ্য সত্য হলো তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল অনেকেই বলে থাকে হকপন্থী আলেমরা কোথায় আলহামদুলিল্লাহ আসলে অবস্থাটা এতটাই খারাপ যে হকপন্থী আলেম থাকলেও তাদেরকে সহজে খুঁজে পাই না কারণ আমরা তাদেরকে ভুল জায়গায় খুঁজে বেড়াই স্যাটেলাইট চ্যানেলগুলো তাদেরকে এড়িয়ে চলে ওদিকে সরকার তাদেরকে ঠিকই খুঁজে বের করে জেলে বন্দি করে রাখে তাদেরকে অত্যাচার করে দমনের পাশাপাশি সরকার অন্যান্য চাটুকার জনগণের সামনে দাঁড় করিয়ে দেয় দুঃখের ব্যাপার হল আজ মুসলিম উম্মাহ ভন্ড আলেমদের ভিড়ে হকপন্থী আলেমদের খুঁজে বের করার যে মানদণ্ড ছিল তা হারিয়ে ফেলেছে ইবেন কদ রহিমাহুল্লাহ যে ব্যাপারে সোচ্চার হয়েছিলেন তার মধ্যে একটি ব্যাপার ছিল টেলিভিশন নিয়ে সত্তর এবং আশির দশকে সৌদিতে টেলিভিশন ছিল একটি নোংরা বস্তু এটি হারামায়নের ভূমিকে দূষিত করছিল উনিশশো সালে আমরা যখন মদিনায় ছিলাম তখনকার একটি ঘটনা আমার বেশ স্পষ্ট মনে করে আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো সেদিনও আমরা হারাম থেকে বের হচ্ছিলাম সে সময় গেটের ঠিক বাইরেই ছিল বাজার এখনকার মতো ছিল না আমরা দোকানের সামনে দিয়ে হাঁটছিলাম টেলিভিশনও দোকানও ছিল আর দোকান ভর্তি টেলিভিশনগুলো চলছিল সমগ্র দেশে তখন কেবল মাত্র একটাই চ্যানেল ছিল এবং এটি ছিল সরকারি চ্যানেল আমার মনে পড়ে একদিন আমরা হারামের বাইরে হারছিলাম তখন দোকানের টেলিভিশনে ডনি অসমান্ট এর অনুষ্ঠান চলছিল জুহাইমানের বক্তব্য অনুসারে উনিশশো সালে মক্কায় যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল তার জন্য এই টেলিভিশনও দায়ী ছিল তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তখনকার বাদশাহ আলিমদের সাথে একটি মিটিং ডাকলেন কেননা লোকজন আলিমদের মেনে চলত এবং তাদের কথা শুনত মিটিং শুরু হলে বাদশাহ বললেন আলহামদুলিল্লাহ আমরা টেলিভিশনের সমস্যাটাকে মিটিয়ে ফেলেছি এবং আলেমদের কাছে হস্তান্তর করে দিয়েছি আর টেলিভিশন এখন দাওয়া কেন্দ্রিক বাদশাহ কথার উত্তরে কেউই কিছু বলছিল না সবাই নীরব ছিল এমন সময়ই শায়েদ এবেন কাদ নিরবতা ভেঙে হকের পক্ষে দাঁড়ালেন ঠিক যেন একজন সিংহ গর্জন করে উঠল আল্লাহ জানলাতে তার মর্যাদা বৃদ্ধি করে দিন এবং কদ দাঁড়িয়ে গেলেন এবং বলে উঠলেন এটি সত্য নয় ফলে সাথে সাথেই বিবাদ শুরু হয়ে গেল ঘটনাটি এই উল্লেখ করলাম যে কারণ আমি তার সাথে হজ করার সময় একদিন তার পাশে বসেছিলাম তখন একজন লোক তার নিকট আসলো এবং জিজ্ঞেস করলো শায়েখ টেলিভিশন সম্পর্কে ইসলামের বিধান কি লোকটি কোনো তালিবুল এম ছিল না বরং সে একজন সাধারণ লোক ছিল তাই শায়েখ তাকে বিস্তারিত না বলে সংক্ষেপে এমনভাবে ব্যাখ্যা করলেন যাতে লোকটি সহজে বুঝতে পারে আর এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় তাই আমি এটি উল্লেখ করলাম এবং কত বলেছিলেন এমন কেউ কি আছে যে জানে তার প্রতিটি হৃদ স্পন্দন শ্বাস প্রশ্বাস গণনা করা হচ্ছে এবং তার হৃদ স্পন্দন শ্বাস প্রশ্বাস সবই নির্দিষ্ট কিন্তু তারপরেও টেলিভিশনের মতো নোংরা জিনিসে সে সময় নষ্ট করে আমি হাসান আলবাসী রহিমাহুল্লাহ এবং মুজাহিদ রহিমাহুল্লাহ এবং অন্যান্যদের কাছ থেকে যে সকল উক্তিগুলো বর্ণনা করেছিলাম তা সবই আমাদের প্রতিদিনের কাজের সাথে সম্পর্কিত প্রতিটি সাধারণ দিন একজন কাছে অত্যন্ত মূল্যবান একটু চিন্তা করলেই বুঝা যায় যখন বিভিন্ন নেক আমলগুলোর সবাব কয়েক গুণ থেকে কয়েকশো গুণ বৃদ্ধি করা হয় তখন দিনগুলো কতই না মূল্যবান হয় আল্লাহ আল্লাহালা কিছু মাসকে অন্য মাসের তুলনায় বেশি গুরুত্ব দিয়েছেন আশহুর আল হরুমের চার মাসের দিকে তাকালে দেখা যায় আল্লাহ বলেছেন শু দিস ফি কিত অর্লি কীনুকিমি মূসম নিশ্চয়ই আকাশ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহনায় ১২টি। এর মধ্যে বিশেষভাবে চারটি মাস হচ্ছে আত্মবাহ আয়াস ছত্রিশ এগুলোর মধ্যে দ্বিতীয় ধাপে আছে আশাহরুল হারাম আল্লাহ বলেন হজের সময় নির্দিষ্ট মাস সমূহ সুরা আল বাকারা আয়াত একশো এই বারো মাসের মধ্যে চারটি মাস বিশেষ মর্যাদাপূর্ণ তার মধ্যে একটি হলো জিল হজ মাস আর নিঃসন্দেহে সবচেয়ে উত্তম মাসের ব্যাপারে আল্লাহ বলেন রমাদান মাস এমন এক মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে সুরা বাকারা আয়াত একশো একই কিছুদিন অন্য দিনের তুলনায় মর্যাদাপূর্ণ আবার কেয়ামের কারণে দিনের তুলনায় রাত বেশি মর্যাদাপূর্ণ যেমন আল্লাহ জিলহজ মাসের দশ দিনের শপথ নিয়েছেন আল্লাহ বলেছেন বলে ফজরের শপথ দশ রাতের শপথ সুরা ফজর আয়াত এক থেকে দুই তাছাড়া লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার রাত অপেক্ষা উত্তম একটি রাত এখন রমাদান মাস আর রমাদানে যে ক্ষণস্থায়ী সুশীতল বাতাস প্রবাহিত হয় সেটা উপভোগ করার এখনই উপযুক্ত সময় রমাদানের এই সুশীতল বাতাসে কেউ অসুস্থ হয়ে পড়ে না বরং রমাদানের এই বরকথময় আবহাওয়া আমাদেরকে এমন লোকজনদের মধ্যে অন্তর্ভুক্ত করে তোলে যারা চিরসফর যারা কখনোই দুঃখী আর হতাশ হবে না কথাগুলো শুনে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন ভাবছেন রমাদানের সুশীতল বাতাস সেটা আবার আমি আবার বলছি বাতাসের উপভোগ করুন, এই স্পর্শে শিহৃত হন এই বাতাস এমন যে তাতে কেউ অসুস্থ হয়ে পড়ে না বরং এই বাতাস এমন সব লোকদের অন্তর্ভুক্ত করে দেয় যারা আর কখনোই দুঃখের মধ্যে পড়বে না যেমন প্রায় সময় যখন আমাদের কারো চুল ভিজা থাকে অথবা ব্যায়াম করার পর শরীর ঘামে তখন আমরা ঠান্ডা লাগার ভয়ে তাদের বাইরে যেতে নিষেধ করি বিশেষত শীত দেশে এমন ভেজা অবস্থায় বাইরে বের হলে অনেকে মৃত্যুর আশঙ্কাও করি একটি হাদিসে রসুল্লাম মর্যাদাপূর্ণ দিনগুলোকে যেমন রমাদানের দিনগুলো অথবা জিলহজ মাসের প্রথম দশ দিনগুলোকে একটি মৃদু মন্দ ক্ষণস্থায়ী সুশীতল বাতাসের সাথে তুলনা করেছেন যা অনাবিল প্রশান্তির সুবাস বহন করবে এই বাতাস আমাদের চারপাশ দিয়ে বয়ে যায় ঠিকই তবে এটি মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে যায় এ কারণে এই বাতাস একবার চলে গেলে অর্থাৎ রমাদান শেষ হয়ে গেলে এই বাতাস উপভোগের আর কোনো সুযোগ থাকে না এই মৃদু ঠান্ডা হওয়াতে কারো ঠান্ডাও লাগে না আবার কারো মৃত্যু বরং এই ঠান্ডা হওয়া মানুষকে আনন্দ দেয় যে কিনা আর কখনোই দুঃখী হবে না এ ব্যাপারে আত্তাবারানিতে একটি হাদিস বর্ণিত আছে মুহাম্মদী বিন মাসলাম আনহু বলেন রসুল্লাহ সাল্লা বলেছেন নিজেকে ওই মৃদু বাতাসে মুক্ত করো নিজেকে রোমাঞ্চিত করো তার পরশে নিজের পাহুগুলোকে মেলে ধরো ওই মুক্ত বাতাসে যে কখনো ওই রকম ঠান্ডা হওয়াকে অনুভব করতে পেরেছে সে কখনোই দুঃখের সম্মুখীন হবে না এইরকম মৃদু বাতাস রমাদান মাস জিলহজ মাস লাইলাতুল কদরের রাত্রিতে প্রবাহিত হয় যখন নেক আমলের সপকে কয়েক গুণ থেকে কয়েকশ গুণ বর্ধিত করা হয় একটি ঘটনা বলি একজন সৎ ও জ্ঞানী লোক একবার একজনের জানা যায় অংশ গ্রহণ করল সে তার পাশের অন্য একজনকে উদ্দেশ্য করে বলল ধরো এই মৃত লোকটি যদি পুনরায় পৃথিবীতে ফিরে আসে তুমি কি মনে করো তিনি ভালো ও উত্তম কাজ করবে অথবা সে কি ধরনের কাজ করবে বলে মনে হয় জবাবে ওই লোকটি বলল এতে কোনো সন্দেহ নেই যে সে ফিরে আসলে অবশ্যই ভালো কাজ করবে আর কিছু না হোক সে অন্তত দুই রাকাত নামাজ পড়ে তারপরে মরতে চাইবে উত্তর শুনে জ্ঞানী লোকটি অর্থাৎ প্রশ্নকর্তা বললেন যেহেতু পুনরায় পৃথিবীতে পারবেন না কিন্তু এই উক্তিটির মধ্যে আমাদের জন্য শিক্ষা রয়েছে যখন অলসতা আমাদেরকে আল্লাহর ইবাদাতে বাধা দেয় অথবা মানুষ এবং জিন শয়তান ওই মুক্ত মৃদু সুশীতল ঠান্ডা হাওয়া উপভোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় তখন আমাদের অবশ্যই তা প্রতিহত করতে হবে এবং এসব বাধার বিরুদ্ধে লড়াই করতে হবে দীন ইসলামে আমাদের যে কোনো সমস্যারই সমাধান আছে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহি ওসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনাবিহীন অবস্থায় রেখে যাননি অলসতা একঘেয়েমি জিন এবং মানুষের ওস্তা এ জাতীয় সমস্ত সমস্যার সমাধান দি ইন ইসলামে বিদ্যমান উদাহরণস্বরূপ যখন রসুল্লা সাল্লাইসাল্লাম রাতে তাহাজুত নামাজ পড়তে উঠতেন তখন তিনি প্রথমেই প্রস্তুতিমূলক দুই রাকাত নামাজ পড়ে নিতেন যে কোনো ব্যায়াম যেমন ভারত্তোলন জগিং ইত্যাদির আগে আমরা কিছুটা স্ট্রেচিং করে নিই কিছুটা ওয়ার্ম আপ করে নিই কারণ আমরা জানি একটু পরেই আমাদের পেশিতে চাপ পড়বে একইভাবে আল্লাহর ইবাদতের ক্ষেত্রেও কিছু ওয়ার্ম আপের প্রয়োজন আছে আল্লাহর ইবাদত করতে গিয়ে প্রায় ক্লান্ত হয়ে পড়ি এবং এই অবস্থায় নফল ইবাদতের কথা তো বলাই বাহুল্য আমরা যদি এই সকল ইবাদতের পুরস্কারের কথা চিন্তা করি তবে আমাদের এক খেয়েমি ও অলসতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের উচিত সালাফদের জীবন সম্পর্কে জানা এবং তাদের জীবন থেকে অনুপ্রেরণা নেয়া এক্ষেত্রে নেককার বন্ধু অত্যন্ত সহায়ক কারণ তারা ভালো কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করতে পারে এবং একে অপরকে ভালো কাজের কথা মনে করিয়ে দিতে পারে আমাদের মনে রাখা উচিত যে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে ভালো আমল করার বেশি সুযোগ পাওয়া যাবে না হাসানাল বাসী রাহিমাহ বলেছেন যদি তার মুখে নিজের চাইতে উত্তম ব্যক্তিদের সাথে মেলামেশা করুন কাউকে বলা প্রয়োজন নেই যে আপনি তার সাথে প্রতিযোগিতা করছেন বরং আপনি নিজে নিজেই একে প্রতিযোগিতা হিসেবে গ্রহণ করুন আল্লা সুরা মুতা বলেছেন এই আখিরাতের ব্যাপারে প্রতিযোগীদের প্রতিযোগিতা করতে দাও আয়াত ২৬। আল্লাহর কসম এটা আল্লাহর নিকট দৌরে এগিয়ে যাওয়ার মতো ওহাইবিবেন আল ওয়ার্দ বলেন তুমি যদি এই দৌরে প্রথমে আল্লাহর নিকট পৌঁছাতে পারো তাহলে প্রথম হও শামসদ দিন মুহাম্মদ ইবিন উসাইমিন আত্মানি বলেছেন যখনই আমি কাউকে কোন ইবাদত করতে শুনেছি আমিও হয় তার মতো ইবাদত করেছি অথবা তার থেকে বেশি ইবাদত করেছি নাফে রাজিউল্লা আনহুর কাছে হজরত উমর রাজিউল্লাউ আনহুর ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল তারা জানতে চেয়েছিলেন ইসলামের এই মহান খলিফার জীবন কেমন ছিল তিনি উত্তর দিয়েছিলেন তার ব্যক্তিগত জীবন ছিল শুধু অজু আর সালাতের সমষ্টি আর এই দুইয়ের মধ্যে বাকি সময়টা শুধু কাটত কোরআন তেলাওতের মাধ্যমে আবদুল্লাহ ইবেন ওমর রাজি আল্লাহ আনহু কোন ওয়াক্তের জামাত ছুটে গেলে তিনি এর বিনিময়ে একজন দাসকে মুক্ত করে দিতেন এবং পরের দিন সিয়াম রাখতেন এবং সারা রাত আল্লাহর ইবাদত করতেন চিন্তা করুন তাদের ইমান কত উঁচু যায় ছিল আমরা জানি ইবেন ওমর রাজি আল্লাহ আনহু কেমন ছিলেন নিশ্চয়ই ইবেন ওমর রাজিয়াল আনহুর জামাত ছুটে যাওয়ার পিছনে কোনো বৈধ কারণ ছিল তার পরেও তিনি একজন কৃতদাস মুক্ত করে দিতেন পরের দিন রোজা রাখতেন এবং সারা রাত আল্লাহর ইবাদাত করতেন আসলে তাদের ইমান ছিল অত্যন্ত উঁচু এবং তারা তাদের লেভেল অনুযায়ী সব সময় আমল করে যেতেন আজ আমি আপনাদের যে উপদেশ দিচ্ছি তা সবার আগে আমার নিজের জন্য আপনারাও এই উপদেশ ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করুন আসলে আমি আপনাদের উপদেশ দেয়ার মাধ্যমেই নিজেকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি সময় এমন এক মূল্যবান সম্পদ যা অন্য সকল সম্পদ এমনকি সোনা থেকেও মূল্যবান সালাদদের অনেকেই অর্থ সম্পদের যতটা উদারভাবে দান করেছেন সময়ের ব্যাপারেও ঠিক ততটাই এমনকি তার চেয়ে বেশি হিসেবে ছিলেন আমরা যাতে সময়ের ব্যাপারে যত্নশীল হই সেজন্য তো মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আসন নামে একটি সুরাই নাজিল করেছেন এখানে সাধারণ দিনের সময়গুলোর মূল্য বোঝানো হয়েছে তাহলে চিন্তা করুন এই মহিমান্বিত মাসের দিনগুলোর গুরুত্ব কত কত বেশি রসুল্ল সাল্লাম আলহ সাল্লাম বলেছেন ভালো কাজে সব দশ থেকে সাতশো গুণ পর্যন্ত তবে সিয়াম ব্যতীত অর্থাৎ বোঝা যাচ্ছে এই সিয়ামে সব আল্লাহ চাইলে সাতশো গুণের চেয়েও বেশি বৃদ্ধি করেন আল্লাহর ইবাদাতে যেসব ব্যাপার প্রতিবন্ধকতা সৃষ্টি করে তার প্রত্যেকটির জন্যই ইসলামে সমাধান আছে ইবাদতের জন্য প্রথমে নিজেকে প্রস্তুত করে নিতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে যাতে এক ঘেইমি দূর হয়ে যায় সালাবদের জীবনী ঘেটে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলোর সম্পর্কে জানতে হবে তাদের এই জীবন কাহিনী অলসতাকে দূর করবে ইসলাম সমাধান দিতে গত বছর প্রতি সাঁত্রিশ হিজরি আর আজকে আমরা চোদ্দশো আটত্রিশের রমাদানের দ্বার সময় তীরের চাইতেও দ্রুত বেগে ধাবমান কোনো কিছু বোঝার আগেই হয়তোবা আমরা চোদ্দশো উনচল্লিশ সালে পৌঁছে যাব অথবা অদৃশ্যের জগতে অর্থাৎ মৃত্যুর জগতে চলে যাব তাই এই ব্যাপারে এখনই প্রস্তুতি নেওয়া উচিত কেননা প্রস্তুতি নেয়ার এটাই উপযুক্ত সময় পরিশেষে আমি আপনাদের সামনে একটি ব্যাপার উল্লেখ করছি এটা আমার কাছে বিস্ময়কর একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই সকল নিয়ত এবং ইবাদত করবেন নিজের জীবনের সবটুকু নিয়োজিত করবেন শুধু আল্লাহকেই খুশি করার জন্য তাহলেই আপনি দুনিয়া এবং আখিরাতের উত্তম পুরস্কার পাবেন এটা আল্লাহর ওয়াদা ব্যাপারটা এমন যে আপনি মহামূল্যবান কিছুর জন্য সঞ্চয় করছেন অর্থাৎ আখিরাতের জন্য দুনিয়াতেই সঞ্চয় করছেন মহান আল্লাহ বলেন মহান কোন কিছু কেনার প্রয়োজন হলে আমরা দোকানে যাই অনেক সময় দোকানে বিশেষ কিছু অফার থাকে যেমন একটা কিনলে আর একটা ফ্রি রমাদানও আমাদের জন্য তেমনি একটা সুবর্ণ সুযোগ उदाहरण तो যে মুমিন সৎ কাজ করবে হোক সে পুরুষ অথবা নারী আমি তাকে উত্তম জীবন দান করব। আর তাদেরকে অবশ্যই তারা যা করতো তার চেয়ে উত্তম প্রতিফল দিব সুরা আন্না আয়াত ৯৭। ভালো করে খেয়াল করি এটা আল্লাহর ওয়াদা আল্লাহ অবশ্যই উত্তম জীবন দান করবেন যদি আমরা মুমিন হই আর সৎ কাজ করি এখানে নারী পুরুষে কোনো বৈষম্য নেই এই উত্তম জীবন আর খুশি তো দুনিয়ার জীবনের জন্য তবে এখানে অবশ্যই তাদের উত্তম বদলা এখানে আখিরাত এবং জান্নাতের জীবনকে বোঝানো হয়েছে তাই একমাত্র আল্লাহর সন্তুষ্টকেই জীবনের উদ্দেশ্য বানাতে হবে নিজের সকল কাজ একমাত্র আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী পরিচালনা করতে হবে তাহলেই এবং দুনিয়া উভয় অর্থাৎ আল্লাহ আমাদেরকে এমন এক সুবর্ণ সুযোগ বা অফার দিচ্ছেন যেই অফার গ্রহণ করলে আমরা আখিরাতে চূড়ান্ত সফলতা দ্বার পৌঁছে যাব ইনশাআল্লাহ আল্লাহ মুহমুল